بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم بحثت معلما أو كما قال عليه الصلاة والسلام المعزز صلى الله عليه وسلم दिनदारंदार मुसलमान बरा महफिल नुरानी मुबारक जलसा रवि मुबारक मास जगत बस मुबारक जगह विशिष्टर बागान और भलो जानें सामाजिक एवं परिवारिकबी सल्लासलम जा आदर्श दिए शिक्षा दिए नीति के दिए সে নীতি আলোচনা করা আমি শিক্ষক আমি ছাত্র নই পৃথিবীর সব মানব দানব আমার ছাত্র আমি হলাম ছাত্র মহান আল্লাহ কাদা পৃথিবীর কোন মানুষ আমাকে পড়াবেন এমন কোন শক্তি কারণে এমন কোন জ্ঞান কারণে আমাদের প্রিয় নবী সাল্লাহিস্লাম ওনার সব কিছু ছিল পরিবার ছিল আমাদের আম্মা গান এগারো জন দুজন মারা গেছে উনি অ্যান্তে আগে এই জন্য এতে কালার সময় জন। আমাদের নবীর আম্মা ছিলেন আব্বাত শ্বশুর ছিলেন শাশুড়ি ছিলেন ওনার মেয়ে ছিলেন এদের সাথে আমাদের নবীর ব্যবহার আমরা সেগুলো আলোচনা করলে আমরা সবকিছু পেয়ে যাব। আল্লাহ বলছেন পরিষ্কার আয়ার উনি প্রতিষ্ঠা করে দিবেন আব্বার সাথে ব্যবহার আম্মার সাথেই ব্যবহার বাল সাথেই ব্যবহার শ্বশুরের সাথে ব্যবহার শাশুড়ির সাথেই ব্যবহার এবং নিজের পরিবারের সাথেই ব্যবহার যদি আমরা সেগুলো মানতে পারি আমাদের ইহকাল জীবনটা জীবন হয়ে যাবে বিবিরে ছিলেন বিবীদেরকে সালাম দিতেন কত নম্র কত ভদ্র আমরাও ওয়াজ করতে সহজ কিন্তু আমর করতে কঠিন আমরা কজনই আমরটা করি মনে থাকে না আর কারো মনে থাকলে সরম লাগে শান্তি হোক তোমাদের উপরে রহমত হোক বরকত হোক তো হবে এইটা দোয়া এই আমলটা আমরা আজকে কজনে করছি হয়তো খোঁজ করলে আমরা দশজনের মধ্যে আমরা নয় জন না আমাদের নবী মোহাম্মদ মুস্তবাহ আমাদের আমরা বহুত দূরে জন্ম খুশি করা সহজ মাসাল্লাহ ইসলামিক ফাউন্ডেশন তো কাছে আমাদের এখানে এখন তারা সব শিক্ষিত আপনারা এটা তো শিক্ষার কেন্দ্র শিক্ষিত ব্যক্তির কেন্দ্র এগারো জন বিবি কে নামিয়ে ডাক দিছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সালাম এগারো জন বিবি ছিলেন আল্লাহ নবী কে অধিকার দিছে কোন বি সাথে আপনি জীবন জিন্দগিতে রাত না গুনা নাই বিবিদের মধ্যে কোন কোন সাথে আপনি আল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা রাত যাপন করতেন আর আমরা দুইটা বিয়ে করলে আগের বিবিড়ে মারি দৌড়ি আমরা আগের বিবিড়ে আমরা গালাগালি করি আগের বিবিড়ে আমরা ফোরফুস দিই না আগের বিবির আমাদের কোনো সম্পর্ক নাই এভাবে আমাদের মধ্যে দশ ভাগের ন ভাগ আমরা যাবি নামাজ পড়লে তো হবে না শুধু দাঁড়িয়ে আছে আছে আছে করি করি। কিন্তু যে যে স্বামী কম দিল। তার সাথে সে রাম্পন করলো নাবির সাথে সে পুরোপুরি করলো এই স্বামীটা পরকালে এভাবে এক ডাক সে এক ডাক বাকা হইয়া উঠবে একদিকে বেশি ছিল আর একদিকে কম ছিল আল্লাহ যে কমাই দিবে আর এক বাড়াই দিবে বাঁকা হইয়া উঠবে আল্লাহ পাকের কষ ডাকা হয়ে উঠবে তাহলে আপনি জন্মার খুশি করলেন খুব বেশি করি মিষ্টি হালুয়া খাইলেন আর আল্লাহের নবী যে বিবির সাথে কি ব্যবহার গেছি। করছে কেমন কথা উনি বিবিদের সাথে উনি গড় করেতেন গড়ে কাজ করতেন আমি বড় নবী পৃথিবীতে আমার মাত্র ব্যক্তি আর নাই এ সমস্ত অহংকার তো ছিল না আর আমরা ঘরে গেলে হয়তো মেহমান বেশি আসছে বিবি একা কোনো কাজের মেয়ে নাই কাজের বুয়া নাই আমরা হয়তো মাছ কুটতে রাজি নাই তরকারি কুটতে রাজি নাই আমরা হয়তো সিম কুটতে রাজি নাই মনে করি আমি হ্যাঁ বড় হেডমাস্টার আমার বিবিতে কোন এত জ্ঞানী গুণী আমার ইজ্জতের হানি হবে আল্লাহের নবী বিবিদরা বসতেছেন আল্লাহাকের নবী মোহাম্মদ মুস্তবা সাল্লা জিন্দিগিতে আমাদেরকে কোন সময় উনি গালি দেয়নি জীবনে কোনদিন আমাদেরকে উনি ঠাকুর দেয় নাই মারে নাই অথচ আমরা কত অন্যায় করতাম সবগুলা সব। সবর এবাদত শকরও এবাদত আর আমরা মাসাল্লাহ বিবিড়ে তরকারি কেন মজা হল না এইভাবে বাত কেন নরম হলো না গলে ছাড়ু কেন দিলা না এভাবে আমরা বিবিকে মারতে শুরু করি জেহাদের ময়দানে উনি কাকের কে উনি মারছেন কাকের কে উনি মারছেন ওনা কো কাকেরা মারছে তবে আজকে আমরা বিবিকে কথা কথা আমরা গালাগালি করি আমরা মারি সবাই ন অধিকাংশ এই মুহূর্তে এক বি তরকারি পাঠাইছেন এখন অবরক্ত ভাব আম্মাদন আয়সা তরকারি ফেয়ালা বাঙি দিছে নবী আমার ঘরে খানা খাইতেছে তুমি কেন তরকারি পাঠাইলা নবির আস্তাম বলছে হাসি উঠিয়াইসা মনে কষ্ট আনবে সেহেতু আমার বিবি তুমি আমার বিবি তার তো অধিকার আছে নবুল আসলাম বললেন যে একটা ভালো পরিবর্তন করি দ আমাদের নবীগুলি উনি বাসি দিলেন উঠিয়া বাংলা গুলা উনি এক জায়গা করলেন আর বললেন যে একটা ভালো একটা পরিবর্তন দিয়ে দিবে আমি মনে কষ্ট আনবো সেহেতু আমার বিবি তুমিও তো আমার বিবি কেন বাঙ্গি দিলা এদুর বলছেন নাক বাড়াই মারেন নাই চেহারা বাড়াই মারেন নাই গালাগালি করেন নাই এবং হতুয়র কীতে হবে যে চারি কারণে বিবিকে মারা যা স্বামীর সামনে সাজে না সেই সরিয়তে নামাজ কালাম কোন দাদ দাঁড়ে না ফাট না ফাঁক ঠিক নাই কলস গোসল করে না এবং সে স্বামীর হুকুমা আকাম শরিয়ত মোতাবেক মানে না এর চারি কারণে বিবিকে মারা যা এবং তোমার কথা না মানলে তুমি এইভাবে হেদমত না করলে বিষ্ণা আলোক করো তা না হলে তুমি এভাবে তার সাথে কথাবার্তা বন্ধ করো তা না হলে তুমি তার মুরুবিদেরকে আনিয়া বিচার করো তা না হলে তুমি একটা তালাক দো একটা তালাক আজকে আমাদের এ সমস্ত আহলাদি গেছি পেশা সৃষ্টি করি অতচর সব সাইতে বড় কজ্জ হলো বিবির মোহর সব বড় কজ্জ আর বলেন বিবির মোহর কারণ আল্লাহ বলছেন শুধু নামাজ না এটা আমি জন্য বলি কিছু মানুষ নামাজ খুব পরে মাসাল্লাহ কবর দাগ হয়ে গেছে কিন্তু আরো বহুত আবাদত দরকারে জিনিস একদম বাদি গেছে আল্লাহ ভাব তিনি সরা করার মধ্যে কি নামাজের কথা বলছেন না আরো কথা বলছেন বলেন না আরো কথা বলছেন প্রাণ ছড়িয়ে আল্লাহ ভাব বলছেন আতু তোমরা তোমাদের বিবির মহর খুশি দিলে তোমরা দিয়ে দাও যখন বিবি খুশি দিলে মাপ করে দিবে কোনো চাপ সৃষ্টি নয় তখন তুমি সেই মোহরের টাকা ব্যবহার করতে পারো ব্যবহার করতে পারো পারিবারিক প্রথমত বিবি আদি শরীর আছে ববেলা সাম বলছেন ওই ব্যক্তি বেশি ভালো যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো আমি আল্লাহ আমার কত বিবি মজলুমা কষ্টের মধ্যে আসে দুঃখের মধ্যে আছে। বাপারও বলতে পারে না বাপা একবার বিয়ে দিচ্ছে কবার বিয়ে দিবে বাকি বলতে না কে খাবেন স্বামীর বাঘ খাটেছে মজলুমা অবস্থার মধ্যে আমার বয়স পঁচিশ ওনার বয়স চল্লিশ উনি মারা গেছে খবরদার কোনদিন বিবি খতিজা বদনামী করিবেন আমার কাছে খবরদার আমার খুব মহব্বতের বিবি এবং জীবদের ফিরেস বিবি সালাম দিত এবং লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বলছেন এবং অন্যান্য বিবিরে বলছেন খবরদার তোমরা আয়সার সম্বন্ধে বেশি আমার বাড়াবাড়ি করিবে না আমার আয়সার এলেম বেশি যোগ্যতা বেশি আমার আয়সাকে জিবলারি ফেরস্তা সালাম দেয় আমার আয়সার এত এলেম আর কোন বিবির এত এলম নেই এগুলো মহাপুরে বলছেন কোনো ঝগড়া করি না এবং নবীরা বলছেন আমার আয়সার দশটা গুণ আছে দশটা গুণ পৃথিবী তার কারণে আয়সা বিবাহ নিয়ে আসছে আমি ঘন্টাটা উঠে দেখলাম যে সে তুমি আয়সা আমি তোমার চেহারা তার চেহারা খুলে তুমি আইসা এইভাবে আমাদের আইসা বলছেন উনি আমার ঘরে এতেকাল করেছেন আমার ঘরে ওনার অবসরী অর্ধেক মাথা আমার কাছে আর অর্ধেক এলেন সমস্ত পৃথিবীর আমার কাছে আর আম্মাদান আশা বলছে আল্লাহ ফাঁকের নবিজয় চোদ্দ দিন অসুখ ছিল অথবা বারো দিন মতবাদ আছে ঐতিহাসিক উনি বারো দিন অসুস্থ অবস্থার মধ্যে উনি আমার কাছে কাটাইছে উনি আমার কাছে কাটাইছে আর বলছেন আমার বিবিরা আমি দু তিন মিনিট আগে আমার মুখের থতুার মুখের ভিতরে গেছে দাম্বন্ধ জীবনের সুখ কেমন দেখা দিছে আমার জান কবজ হয়েছে তখন আমাদের নবীর মাথাটা হলো আম্মাদান আয়সার কথাই বলেন সিনা একমী ওয়াস করে লন্ডনামলাম বলে কবরের দাবার গায়ের মধ্যে ফিট করছে আমাদের নবী বলে মুস্কি হাসে মুস্কি হাসতেছে হাসতে আমাদের নবী হাসগুলি শব্দুলা হল জাল হাদিস মিথ্যা হাদিস আগে বগা শরীফ পড়বেন মুসলিম শরীফ পড়বেন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আমাদের মতন সাধারণ মানুষ নয় কবরে যাওয়ার পরে আল্লাহর আবার ফিট করে দিলেন উনি কবরে জিন্দা সশরীলে জিম এবং নবীদের স্বাস্থ্য মাটি খাওয়া হারাম নবীরা কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ করে এবং নবীরা সকাল সন্ধ্যে জান্নাতের খানা খান মুসলিম শরীফের হাবিস দ্বিতীয় খন্ড হাদিস। দ্বিতীয় খন্ডের হাদিস। আমি ডাক্তরে গেছি আমি দেখলাম মুসাল আসলাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামার স্বরে লম্বা মানুষ কোখরানো চুল আমি ওনাকে মেরাজের ডাক্তারে দেখতে পাইছি সমাজে কি জালহাদিস আছে জালহাদিস থেকে দূরে থাকবেন জাল হাদিস মতো আমল করলে সব পাবেন না গুণাগার হবেন জাল হাদিস পদ্ম আমল করলে আপনি সব পাবেন না কি হবেন খবরদার মুশকিল এই জন্য আপনি কোরআন শরীফ আছে বখারি শরীফ আছে মুসলিম শরীফ আছে আবুদা শরীফ আছে তিলমুজি শরীফ আছে নাসাই শরীফ আছে ইবনামা শরীফ আছে পৃথিবীর সমস্ত মুসলমান আলেমলা মারা কোরআন শরীফের পরে ছয়টা কিতাবের কিতাবটার দাম দিচ্ছে তার মধ্যে বেশি দাম হল বখারি শরীফ তারপর হলো মুসলিম শরীফ প্যাপারে যেমন বোধ কথা লেগে সব কথা সত্য না কিতাবও বোধ ব্যক্তি লেগেছে হুদিন আসারা খ্রিস্টা ইতিহাস সব কথা কিনা সত্য না জালে যেমন বোধ কিছু বাজে মাছও বাজে এবং বাজে ক্যাকড় বাজে সব কিছু কোনো খাওয়া যাবে না বাজারে কোনো সব কিছু আনা যাবে না যিনি জেলে উনি মাছগুলো আনবে এজন্য সাবধান হকালে ওলাম জিজ্ঞাসা করি এটা কিনা শুদ্ধ আসি কি জিজ্ঞাসা করতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ কথা সাল আর আমরা থাকত তুলতে কত আমরা গাল ভার মারি আমাদের নবীর নিষেধ যে চেহারা সাই মারা হারাম এবং বান্দির মতো মারা হারাম বিবি কে গরদান ঘর থেকে বের করে দেওয়া হারাম আদি সে মধ্যে আসে পরিষ্কার আমাদের নবী মোহাম্মদা ছেলে ছিল ছেলে কটা তিনটা একজনের উপাধি দুইটা সেই হিসেবে তিনটা লাগে তৈয়র তহ কাসেম ইব্রাহিম আবদুল্লাহ উনি ছেলেগুলাকে মোহব্বত করতেন করে নিচ্ছেন আমরা বহুত ব্যক্তি আসি বাল বাচ্চাকে কোলে নেওয়াটা সরম মনে করি এদের মহব্বত থাকে না বড় করে না মোহাব্বত করতে হবে আমাদের নবুল ইসলাম বাচ্চাদের কোলে নিতেন একটা বাচ্চা মারা গেছে ওনার যখন আমাদের সব ভাই মারা গেছে কাউকে বিয়ে করাইতে পারেন নাই ছোটবেলা সব মারা গেছে নবুল ইসলাম কাঁদতে কাঁদতে অস্থির আওয়াজ নাই কিনাই বলেন আওয়াজ নাই আওয়াজ নাই শুধু কাঁদতেছে সাহাবিদ নবী আপনার কাঁদেন কেন কানবো না ওই ব্যক্তি বদভক্ত যার কল শক্ত কেন কানবো না আওয়াজ করা হারাম মাথায় ওই ব্যক্তি বদভক্ত যার কলবে যার কলবে রহম্মত নাই সেই ব্যক্তি হলো বদভক্ত কাঁদছে বাচ্চা মারা গেছে কাঁদছে আমরাও কান্দ কিন্তু আওয়াজ নাই কি নাই আওয়াজ নাই দেখা দিলেন কান্দা এবং আমাদের ছিল মহাসান ছোটবেলা মারা গেছে হিসাবে ইতিহাসে কম আসে আমাদের নবী গোড়া হইতেন আর আর হাসান হুসাইন কে বলেন না তুই ছড়াইতেন এগুলো কি এমন কথায় গোলা হাই হাই তোমার কি করতেছো আগে আদি সে মধ্যে আসে কালার আগে পিপিদেরকে ডাকছে আমার দিদিরা খবরদার আমি চলে যাব পর্দার মতো চলিবা তোমরা পৃথিবীর মা খবরদার তোমরা কোন কাম খারাপ করতে পারিবে না তোমাদের আজাব ডবল হবে আজাব কি হবে উনি এন্টাকালের আগে বিবি খাইবা মানুষ খাইতে হবে খবরদার মালিকানা দাবি করতে পারিবে না এবং নবুল আসলাম এনতে আগে সাতটা টাকা ছিল দেখেন না কেমন এন্টে কাল তো জন্ম লাভ কেন সেটা দেখলে এন্টেকাল কেমন সেটা দেখতে হবে না এটা ষাটটা টাকা ছিল ষাটটা টাকা গোলা খুঁজুরে গরিব দিয়ে দিলেন তলোবার ছিল তলোবার গোলা হুজুরে মজাহেদকে বাদ করে দিলেন আমাদের নবুল ইসলামের পোস্ট ছিল গোলাম ছিল সবগুলা আজাদ করে দিলেন যাতে এন্টকালের সময় কোন টাকা পয়সা জমা না থাকে এইভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম এভাবে নাকি ছিল ওনারা মেয়েছিল ফাতামা আরে আল্লাহকে দেখলে আমাদের নদীর দাঁড়াই যেতেন দাঁড়াইয়া ফাতামা কেমন দিতেন না এটা হলো মহব্বতের খেয়াম কোন একটা হলো মহব্বতের খ্যায়াম একটা হলো তাজিমের খ্যায়াম একটা হলো সাহায্য করার খ্যায়াম মনে করেন একজন বুড়া মানুষ উনি এখন আপনার কাছে আসতেছে নামতে পারত ঈশ্বার থেকে আপনি তাকে থাকত দৌড়ি আপনি তাকে নামাইতে হবে এটা হলো আপনার সাহায্য করার জন্য সাহায্য করতে পারতেছেন না একজন ব্যক্তি মনে করেন আপনার বন্ধু মানুষ আসছে আপনি গলাগলি করলেন এটা ক্যাম লীল মহব্বত ক্যাম লীল মহব্বত ক্যাম লীল তাজিম মকরু যেটা স্কুলের মধ্যে মাস্টারেরা ক্লাসে ঢুকলে সেটা স্টার করে কেউ যায় বলেন না দাঁড়ায় যায় তারপরে সিট করিতে বসে যায় ইটা নি এটা বলেছে বামপন্থীরা এবং কাকার মোশাইকার খবর দা শুধু আমাকে মহব্বত করলে হবে না আমার ফাঁদ আমাকে করতে হবে আমার হাসানকে হোসেন কে আলীকে করতে হবে আমার জামাই এবং আমার বিবিদেরকে মহব্বত করতে হবে আমার শ্বশুরদেরকে মহব্বত করতে হবে যে ব্যক্তি আমার ফাঁকা মাকে করবে না সে আমাকে মহব্বত করলো না ফাতামা আমার কলিজার টুকরা মেয়ে তোর মেয়েদের কত মহব্বত করি গেছে আর আমরা মেয়েদেরকে হিন্দুদের মতন আমরা মিরাজ দি না সম্পত্তি দি না বা তোমাকে বিয়ে দিতে বৌ সম্পত্তি গেছে এখন তুমি আমি মারা গেলে কৃষ ভাই জানো সব আমার ছেলে এরা ভাবে ঠিক নেই বৌধ মুসলমান মেয়েদেরকে মিরাজ দেনা। না মেয়েদের সম্পত্তি দেয় ফাতামা মানে কি ফাতামা মানি হলো ফাতামা তো ইসমাই ফাইলের যার নাম ছুটি গেল যার নাম দুজক থেকে ছুটি গেল ফাতামা শব্দ মানি হলো ছুটি যাওয়া যার নামটা দুজক থেকে ছুটি গেল নামে দুটা ছাগল হোসানের নামে দুটা ছাগল ওদের দন কানে আগান দিছে হওয়ার পরে আমাদের নবুল ইসলাম আগান দিছে আর আমরা নাতিও নানা আগান দে না ইমেসবে দিবে আজান আগান দিবে ইমএমসবে বাংলাদেশের মধ্যে আছে নবীল ইসলাম দিচ্ছে হাসান হোসাইন এভাবে মসজিদের সামনে হাঁটতেছে আবার করতে ছোট মানুষ হাঁটতে আবার করতেছে আমাদের নবী বিম্বর থেকে নামিয়া হাসান হোসাইনকে বুকে জড়াই ধরছে আরে ওটা বলছেন আমার মত নবীকে মিম্বর থেকে নামে ফেলেছে বগুচরা জড়িলাম খবরদার তোমাদেরকে যেন সমস্ত জিনিসের দিন থেকে ফিরাই না দেয় খুব কঠিন বালবচ্চার মহব্বত সম্পদের মহব্বত সন্তানের মহব্বত दुनियावीर लोक बाढ़ा दुनियावीर लोक बढ़ाते नबीर आसलम चली गल फा दौड़ दिले তোমার ঘরে আমি যাওয়া হারাম এটা বলে দিচ্ছি ছ বয়সে বিয়ে করলেন নয় বছর বয়সে বাড়িতে আনলেন আঠারো বছর বয়সে আমাদের নবী দুনিয়া থেকে চলে গেলেন উনি তখন বুঝতে পারেন মহব্বত করছেন হজরত আলী জামাই স্বাস্থ্যবাই ও জামাইও মহব্বত করছেন সবকিছু করছেন সলমানও পাতাচ্ছেন একবার আমাদের নবী হজরত আলীকে যুদ্ধর ময়দানে নেন নাই যুদ্ধর ময়দানে নবী আমি আমি যুদ্ধের মধ্যে গেলাম না আপনি আমাকে নিলেন না না, তুমি খলিফা হইলা মোদিনার খলিফা পরিবারের খলিফা আমার পরিবর্তে তুমি থাকো এ আমার আলু তোমার কত সম্মানা মৌসাল ইসলামের পরে হারুন নবীর যেই মর্তবা আমার পরে তোমার সেই মর্তবা খবরদার মনে কষ্ট আনবা না তোমাকে যুদ্ধ নিলাম না বটে আমি তোমাকে ঘরের মধ্যে খলিফা হিসেবে ডাকিয়ে গেলাম ফাঁকামার আদিয়াল্লাহ যেন অসুখ ছিল নিলামির উপরে জামাটা বিক্রি হয়েছে ওসমান কনিরউদ রানু জামাটা খরিদ করছে নিলাম উপরে ওই টাকা দিয়ে আমাদের নবুল ইসলাম ফাটানা রদিয়াল্লাউদ রানা সমস্ত কাগজ সবর কসমিকিট করছে এবংামি কোম চোদ্দ জন মহিলা ছাড়া বিয়া করতে হলে ও ছেলে তোমরা মোহর দিয়া বিয়া করো মোহর দিয়া বিয়া করো আবার হজরত আলী একবার ফাঁদামা থাকতে আরেকটা বিয়া করতে চাষে আরেকটা কি করা আছে এখন এটা হজরত আলী শুনছে আলী শুনছে হজরত আলী শুনছে বুঝতে পারছে আমাদের নবীর মনে কষ্ট নবী কি আমাদের মতন সাধারণ মানুষ ওনার মেয়ে কি আমাদের মতন সাধারণ মেয়ে হজরত আলী আমাদের লালতুল্লাহ মেয়ে বিয়ে করতে চাইছে যদিও জায়গা কিন্তু আমাদের নবী তো আমাদের মতন সাধারণ মানুষ না ফাতেমা তো কোনো আমাদের মতন সাধারণ মেয়ে না আমাদের মেয়ের মতন হজরত আলীকে নবুল ইসলাম থাকা থাকাকালীন আর কোন বিয়ে করেনবুল বলছেন খাইবার যুদ্ধ হতা হচ্ছে না নবুল হাতে জানডা দেবো যে ব্যক্তির হাতে খাইবার ফাতা হয়ে যাবে সাহাবিরা মনে করলেন যদি আমার নামটা বলে দাম বাড়ি যাবে জামার নামটা বলে দাম বাড়ি যাবে নবুল ইসলাম বলছেন ডাকো আমি আলীর হাতের মধ্যে জান্ডা দেব, সাহাবিরা বলেন ওনার শোকের মধ্যে গরম পড়ছে শোকের মধ্যে কি করছে উনি কেমনে যাবে আল্লাহ সিদ্ধ শ্বশুরও আবার বন্ধু ও দুই বছর বড় ছোট আমাদের নদী বড় আর গোকসিদ্দিক কি ছোট কারণ দুই বছর বড় ছোট দুই বছর বড় ছোট বন্ধু ছোটবেলাও বন্ধু আবার টিম জগত বন্ধু এখনো কবর একসাথে আছে জানা তো একসাথে থাকবে বারো তারিখে অনুষ্ঠানে করানো ছাগল জবে করানো দুম্ব জবে করানো আমরা করি আমাদের মোহাম্মত আউ প্রকিদ্ধ বাড়ি গেছে এরকম ফাগল তো গাছও ধরে না এরকম ফাগল তো গাছও ধরে না থাকবো আমি নবী আর আমার সামনে থাকবে আমার আল্লাহ পিছিয়ে হঠো পিছিয়ে হঠো অবশিদ্দিকে সামনে এক ব্যক্তি হাঁটতেছিলেন কথা বুঝাছে কিনা বলেন না বুঝলাসে কিনা শ্বশুরও বন্ধু শ্বশুর আর দুই খলিবে কি করছো সবাই আগে দাঁড়াই যা অবকর সিদ্দিক আজকে গরিবেরই কে খাবাইছো সবাই আগে দাঁড়াই যা অবকর সিদ্দিক আজকে কর্তালামাত কে করছো সবাই আগে দাঁড়াই যা বলেন অবকর সিদ্দিক আজকে তোমরা যারা দান্ন কে করছো সবাই আগে দাঁড়াই যা অবকর সিদ্দিক মেশ শরীফের শেষ ভাগে সাহবাই কেন জীবনী আছে সাহাবীর কি দেখবেন বাংলা হচ্ছে আজকে তোমরা এইভাবে আজকে তোমরা এইভাবে বিভিন্ন এবার জিজ্ঞাসা করছেন সবাই এক বুকে দাঁড়ায় যাবে আমি এই বলছি আটটা জান্নাত তোমাকে ডাকবে জান্নাত তোমাকে ডাকবে জান্নাত তোমাকে বোলা আদি শরীফ সাহব সিদ্ধির তালানু আমাদের নদীর পিছনে দাঁড়াইতেন নামাজের মধ্যে সেই হিসেবে ততগুলা আদেশের মধ্যে আছে আমি একবার স্বপ্ন দেখছি নবুল বলেন আমি স্বপ্ন দেখছি কুমার মধ্যে পানি আছে আউগ তুললেন ওসমানগনিও তুললেন আলগুলো তুললেন কিন্তু আমার প্রত্যেকে পানি উঠে উঠেতে কত এল লাউকানাবাদা অমর আমার পরে নবী হলে হজরত ফারুক নবী হইতেন এত এলম এত মর্যাদা এবং নবীল আস্তাম বলছেন আর এখন ওই গোলাম আহমদানের পাঞ্জাবের তার বাড়ি আস্তাব বলছেন তিরিশ জন ভাঙা নবী বাইর হবে এদেরকে হত্যা করে দেওয়া ফরজ হত্যা করে কি না ফরস এদেরকে এরা হলো কাফের সিদ্ধান্ত এদেরকে তারা কাফের বলবে না স্বীকার করবে না তারাও কাফের আলেমেরা বলেন না বলে না হতী ও ইমানের অঙ্গ আমাদের নবীর শেষ নবী এই শেষ নবী যারা মানবেন আমাদের নবীকে সেই ব্যক্তি হলো। কাফের নামাজ সন্ধ্যা হবে না রোজা হবে না হজা হবে না কিচ্ছু হবে না যার ফিগার নাই তারা সম্বন্ধে আমাদের নবুল্লাহাম দিদিদের কে হাসান হোসেন কে ফাদামা কে আলীকে সাদর দিয়া ডাকছে ডাকিয়া বলে যে আমরা যেমন নাকি এইভাবে এখন এক সাদর আসে গেছি আমরা এইভাবে থাকবো জান না তা আমরা এইভাবে থাকবো বলছেন আমার শ্বশুর কত দাম আমি স্বপ্নে দেখছি ওনার লম্বা জামা কাটনো গিরা নিচে মাটির সাথে লেচরা লম্বা জামা কাটনুগিরা নিচে পরি মাটির সাথে সাহাবিরা বলছেন ইয়বুল ইসলাম এটা অর্থটা কি অর্থ হলো এত এল এত ইমান এগুলা গায়ে থেকে বাইরে মাটির পরে ওনার বেশি ইমান বেশি আমল পোশাক মানে গুলো এই পোশাক না পোশাক মানে ইমান ন্যাক আমল আমাদের নবী সাল্লাই ইসলাম এভাবে ওনার আমাদের নবুল ইসলামের এভাবে ওনার ছেলে ছিল মেয়ে ছিল পরিবার ছিল এদের সাথে কি ব্যবহার আমাদের সব দেখা দিচ্ছেন সব দেখা দিচ্ছে সামাজিক দেখান আপনি কত সুন্দর আল্লাহু আকবর আদি মধ্যে আছেন নবুল ইসলাম বলছেন আমাদের নবী গরিব একদম গরিব যা গোলাম আমাদের নবী আমাদের নবীর হাত গড়ি টানি এক জায়গা মিলে ওর ভিছি তখন চলে যা আর আমরা বুঝতে পারি না আমি বড় বক্তা আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি অমুক আমি তমুক বট অফিসে দেবে আর কথা বলবো বাড়িতে আসে গেছে বড় অফিসেও নাই বাড়িতে আসছে আটটা বাজে ঘুমতে উঠবে মজতুমেরা আসে গেছে বিচার না ঘুমে আসতে উনি কত দারোগান কত কিছু কথা বলা যাবে না কথা বলা যাবে না আর আমাদের নবীকে হাত ধরি কোনো গোলাম যাতে গোলাম আমাদের নবীকে হাত ধরি কোনো এক জায়গাতে দরকারি জায়গাতে টান দিয়া বলেন না আপনি বলি দেন তার আমার জল করতেছে তার আমার মারতেছে আপনি একটু বলি দেন এত নম্র এত বদ্র এত সরল এত সহজিস আসে গ্রামের বান দিয়েছে বুড়িয়েছে বুড়ি আমাদের নবীর হাত ধরিলেন মোহাম্মদ চলো কোথায় ওকে আমি চলো দেখি নম্র হয়ে গেলাম বই সব বুঝি কত বক্তা দেখা যাক দাড়ি বুক সঙ্গে রাখে না কেন লেখতে হবে চিঠি আমার বাড়িতে দেখতে হবে দাঁড়ি বুক সঙ্গে থাকলে তো আমাকে তো পাই গেল গাড়ি তো আমরা মুস্তফা সাল্লা যাতে গোলাম যাতে গোলাম নিচু জাত নবী কিছু তরকারি আছে বাড়ির ভাত ফাত উঠে আসছে তরকারি গুলা বাসিয়ে গেছে একটু দুর্গন্ধ হয়েছে আমার মনে আছে আপনাকে আমার বাড়িতে আমাদের নবীকে গরিব সাহাবিরাতে গোলাম দাওয়াদ বাসি তরকারি বাসি সানি বলা হয় বাসি তরকারি একটু গন্ধই গেছো একটু বন্ধ হয়ে গেছে আর আজকে কোনো রিক্সাওয়ালা কুড়ি মজদুর আমার সাথে সাল্লা দিচ্ছে আছে মানুষ যখন কাছে আসতেন নবুল আলাহ জীবনে এমনি বসেন নাই পা ওর ওর দিকে পা গুলি নাই নবুল ইসলাম পাঠ বেলতেন এবং তার ছেড়ার দিকে চায় থাকতেন কি বলে শুনতে দেরি হবে কিনা হয়তো মনে কষ্ট আনবে সাই থাকে সে কি বলবে মেশা শরীফ দেখেন বাবু আবী আদি শরীফ আসে ঠান্ডা অসম্ভব ঠান্ডা অল্প বেশের মধ্যে ঠান্ডা পরে সাহাবিরা এইভাবে সকালবেলা নামাজর ঘরে লোটা আনছে লোটার মধ্যে ফানি সাহাবাই কেন খেয়াল বলো নবুল ইসলামের মোবারক হাত প্রত্যেক লোটার মধ্যে উনি কি করবেন হাতটা ডুবে দিবেন আমরা বরফতের পানি ব্যবহার করব। আমরা কি বলতাম মৌসুম আনাই সময় আনাই জোরক্ত আনবে একটু গরম করবে এখন ঠান্ডা বেশি নবুল ইসলাম কিছু কিচ্ছু না উঠিয়া প্রত্যেকের লোটার মধ্যে হাতটা ডুবে দিলেন লোটা কোনো একটা দুইটা নয় সতের উপরে পনেরো বড় কথা আসে আমাদের নবীর হাতের পানি ব্যবহার করবে খাবে কত নম্র কত ভদ্র কত সরল কত সহজের মধ্যে আসে আমাদের এটিম আর মিসকিনের হাত ধরে হাঁটছেন রাস্তা দিয়ে এটিমের দিল নরম মিসকিনের দিল নরম কেউ মহব্বত করে না দাম দেনা। আমি নবী হাত ধরলাম ওদেরকে হাত ধরলাম ওদের দিলটা বড় হয়ে যাবে ওদের দিলটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে আমরা পৃথিবীর নবী কত চিন্তা খেদায় কেমনে করবে জান্নাতে কেমনে নিবে কোথায় কি হচ্ছে যুদ্ধ কোথায় হচ্ছে চিন্তা না তারপরও জীবনে কোনো মানুষ আমাদের নবীর কাছে আসে ওর সাথে আমাদের নবী মুসকিয়াসি কথা বলে যাতে নোবেল থেকে সেই কিছু খারাপ অবস্থা চলে না যায় সে বেকার চলে না আমার দিকে ফিরিও বলে না সাই নাই কথা বলতে না আবার কত লক্ষ লক্ষ মানুষের মোসাফা করে এক দুই মানুষ নে আছে মোসাফা করার পরে আমাদের নবী হাত হাত ধরে রেখতেন ওই ব্যক্তি হাতটা না নেওয়া পর্যন্ত হুজুরে হাত আগে আনতেন না হয়তো সে ব্যক্তি বলবে মোহাম্মদ আল্লাহ কাকের নবী সল্ল ইসলাম উনি মোবারক উনি পবিত্র পরিষ্কার উনি আমি উন্মতের সাথে হাত রাখতে মনে চাই না তাড়াতাড়ি হাত খানে পেলে এই কথা যেন না বলে আর আমাদের মধ্যে যারা হয়তো নামদারি ফি বরফ বক্তা তক্তা দেখা মসভা করা এত দিন পুরো আঙ্গুল ন পুরো হাত ন আঙ্গুলেরও অর্ধেক কথা বুঝেন না সে বৈদ্য আছে গাদা গাদার উপরে উঠি কাজ কাম আছে দাদা সাবিদা নবীর মাইছে কি বলবো আমরা এত বড় নবী গোড়া নাই আমার গৌরবের ঘরটা বন্ধ করে দিলাম গৌরবের ঘরটা বন্ধ করে দিলাম এগুলি কি বাস্তব না বাস্তব আপনি খুলি দেখেন পেশকাস করিবের হাদিস বহরিব থেকে আনছে মুসলিমের থেকে আনছে ত্রিমিশ আনছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তবাসুল ইসলাম হোসাইন পাতা মানো সাহাবিদের অসুখ হলে নবুল ইসলাম দেখতে দেখতেন আর এখন আমাদের ফিরের অসুখ হলে মুরিদের রাজা মুরিদের অসুখ হলে বলেন না মুরিদে হাদিয়ে ফিরে হাদিয়ে নিজনে হাদিয়া ভোগ করছে এই দুটো এক বুঝতে পারবে না বরং আমাদের নবী এক সপ্তাহ পরে এক মাস পরে ওর সাইডার দামে হাদিয়া ওর কাছে পৌঁছে দিচ্ছে আদি সে নিজে যাইতেন জালাদান আর আমাদের এক সাহাবি মারা গেছে জালাদার নামাজ উনি পড়াইতে পারেন নাই সাহাবির খবর দেয় নাই আমাদের নবীর রাগ করছে যে আমি যদি নিজে দাফন করতাম দফন দিতাম জালাদা পড়াইতাম এগুলোর বরকত আল্লাহ আমার সাহাবির খবরকে রহমতের প্রাণ করে বাবু আফাতের নবী আমাদের নবীর যে অসুখ এনতে গাল এনতেকাল হচ্ছে অসুখ হল কিভাবে জানাজার নামাজ পরাই আসতেছে ও পথের মধ্যে কি উঠছে এখন মাথা কাবো উঠছে পথের মধ্যে আর এখন কতক্ষণ না গা টাকার জন্য বসে থাকে কত বড় ওইটা অমানবিক ব্যাপারে ওয়ারে ছাড়া কান্দে দুঃখ পেরেশানি আর সে বসে থাকে কতক্ষণ না এত নিচু এত নিচু এত নিচু আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সালাম দেখতে গেছেন কেন মারা গেছে নবুল ইসলাম সংবাদ প্রভাব সাথে সাথে জানাজান নামাজ পড়াইতে গেছেন আমাদের নবী সাহেব কবরও নামাইতেন উনি নিজে কবরে কবরে নামিতেন মারি দিতেন আমাদের নবী নিজে আর এখন বড় আলে মইলে বড় বক্তা হইলে বড় তক্তা হইলে কবরস্থানে যাবে না কথা বোঝেন নাই বস্তা মাস্টা করে চলে আসবে অথচ কবরস্থানের মধ্যে বহু এমন গেছে যেগুলো সাধারণ কোন না। আদিসের মধ্যে আছে আদিসের মধ্যে আছে যে কবর দেওয়ার পরে একটা ওটকে জব করি সামরা খালায় গোস্ত বাদ করতে যা সময় লাগে তোমরা মুর্দারের জন্য কবরের পাহাড়ের দাঁড়াই এত সময় তোমরা দোয়া করো এবং তোমরা কবরের উপর ঠান্ডা করলাম আপনি রহমত দিয়া কবরের ভিতরে ঠান্ডা করিয়ে দিবেন এগুলি আমরা কজনে জানি জানি কিছু বেকার সেখানে সেখানে যাই কিছু আর কি বলে ফেরা আসে তার কেউ ফানি মারে তারপরে গুজুরকে বোধ কেউ আগুন দিয়া ওই বাতি দিয়া বলে গুজুর বলে একটু দেয় ওই বিভিন্ন এলাকার মধ্যে বেজাত আসে কথা বুঝেন বিভিন্ন প্রকারের বেদাত আসে ইচ্ছা করি এবং নবীর বলছেন একজন মানুষ নামাজি কালামি আল্লাহ আল্লাহ করে কিন্তু প্রতিবেশীর লোকে কথাবার্তা নাই সালাম কালাম প্রতিবেশীকে দেখলে সেয়ারা খারাপ হয়ে যায় বলছেন ওই ব্যক্তির নাই ওই ব্যক্তির ই ইমান নাই ওই ব্যক্তির আচারের ব্যবহারে প্রতিবেশী দেয় একদম কম দুর্বল নাই মতনই শহরে তো বেশি পাশের সাথে বাসা নটা বাজার অফিসে একসঙ্গে দেখা হয়েছে চ্যারা ঘিরে গেলাম আলাইকুম ভাই ভালো আছেন তারিখ কোথায় অফিসে যাবেন বাস কথা শেষ এ তোর কোথাও পর্যায়েছি আল্লাহকে নবীত করেন্লাহিল্লাহ মিনু ও ব্যক্তির ব্যক্তিরই মান নাই আল্লাহ পাখের কসম সাহাবিরে বলে তারই মান্নাই আল্লাহকে নবী বলেন আল্লাহ মানু যারুহ বাবাই যারা প্রতিবেশীদের কষ্ট দেয় আমি নবী বললাম তারই মান নাই তারই মান নাই তারই নাই প্রতিবেশীরা কষ্ট দে আসারে ব্যবহারে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা বলছেন ভাই বাতার চাউল আসেনি তরকারি আসেনি বালবচ্চা টাকা পয়সা পাঠাইছেন এই খবর নেই নাই। উনি গুম গেছে বাদ খাই মাসাল্লাহ আমি বললাম ওই দনই ব্যক্তি যিনি পেট ভরিয়া খাই ঘুম গেল তার ইমান নাই অর্থাৎ ইমান খুব দুর্বল মাথায় তার নাম কি ছিল বলেন হেল্পুল ফুজুল, হেল্পফুল মানে হলো কসম খাওয়া ফুজুল ফজল ফজল ফজল ফজল ফজল কয়েকজন ব্যক্তির নাম ছিল ওরা একটা সংগঠন গছে ওই সংগঠন নাম ওরা সেখানে মধ্যে কি করবে বিধবানারি খেয়াল করবে এটিমকে খেয়াল করবে খেয়াল করবে আমাদের নবুল ইসলাম বলছেন আমাদের সাথে রাখেন আমিও এই সংগঠনের মধ্যে আসি আমাকে আমাদেরফা সোলাম বলছেন কি বলবো বলতাম গেলে তো বা এখন তো অবস্থা এরকম ওই ওই কোলে মা ফিরা ফিরা খা নকোলে বাপে আরাম খা তারপরে দিয়ে কুরাইল মানলে মারলে গাইয়ের পরে কি বলবো म आए जे व्यक्तिम के डाका मारी दूरे दे खबर ला ई व्यक्तिर भरे कुफुरी आ সমাজের মধ্যে কত ছেলে আছে মেয়ে আছে ঘরে উদায়ের এই টিমের খবর না নেওয়া এই টিমের খবর না নেওয়া কার কাম কোন কাপড়ের কাম কারকাম হাদিসের মধ্যে আসে ব্যক্তি বেশি ভালো যে ব্যক্তি এই টিমকে নিয়ে খানা খায় ও ব্যক্তি বেশি ভালো যে ব্যক্তিকে নিয়ে কি খা বলেন না খানা খা এবং যে ব্যক্তিমেলি খাইলো আমি আল্লাহ বললাম সেগুন খাইছে আল্লাহ যারা খাবে আমি নবী বললাম তারা জাহান আগুন খাবে সমাজের মধ্যে ঠিক আছে মিসকিন আছে গরিব আছে অবাক হয়ে যাওয়ার কথা অবাক হয়ে যাওয়ার কথা এক দনী ব্যক্তিকে আল্লাহ ফাক বলবে আমি আল্লাহ ফাক যে ক্ষুধার্ত ছিলাম আমারে খানা কেনা দাও নাই দেখেন সেই ইমানদার ব্যক্তি বলবে দনী ব্যক্তি আল্লাহ ফুঝা আসে নাই আপনি ক্ষুধার্ত থাকবেন আমি খানা দেব দেবো আমার ইমানদার বন্ধা তোমার প্রতিবেশী তোমার প্রিয় স্বজন সেই ক্ষুধা ছিল আমি আল্লাহ ফাক বন্ধ করতেছি আমি ক্ষুধার্ত ছিলাম দেখেন একজন ইমানদার ক্ষুদাকে আল্লাপা বলছে কার খুদা নিজের ক্ষুদা একজনকে আল্লাহাতি বলছে বলেন না নিজের ক্ষুদা উটা তো বলবেন না যে একজন একজন ব্যক্তি কবরের মধ্যে তুমি তার কবরের মধ্যে মশার দিলে না কেন মোমপাতি দিলে না কেন লাইট আমি আল্লাহ ভাব ক্ষুধার খুধার তো থাকা কেমন কথা এটা আর সে লক্ষ লক্ষ গরিব মরে আর নিয়ে এটা কবরের মধ্যে লাইট লাগা মশাই রা লাগা কত বড় বিল্ডিং কত বড় ঘর কবরের মধ্যে কত বড় গুন্বুসাই উনি এভাবে পুলিশ বসে যত কবর দেখবা এগুলা ফিট একটু করে উঁচানো একটা উঁচা এতটুক উ তো তখনও শুরু হয়েছে আমাদের নবী সাল্লাহ ইসলাম যে গাছের নিচে সৈদশত সাহাবিকে বাই হাত করাছে লম্বা ঘটনা তারা দিবে না নবের আস্তাম বলছে ওসমান তুমি যাও পরামর্শ করি আসো আমরা যুদ্ধ করব না আমরা ওমরা করি চলিয়ে আসব। সতানে তুলি দিচ্ছে ওসমান গনিকে কারেরা বলেন মারি ফেলাইছে হত্যা করে এখন নবীর উনি গাছের নিচে বসি চোদ্দশো সাহাবি সহ উনি ওমরা করবে ওদেরকে নিয়ে বায়ার করাইছে যে আমার ওসমান গনিকে হত্যা করলে প্রতিশোধ নেব তোর গাছটা বোধ মোবারক গাছ যে গাছের নিচে নবী বর্ষে যে গাছের নিচে এখন ওমর ভরদি আল্লাহ জমানা ওই গাছের থেকে ভাইছে তো বোঝা গেল যেখানে সিডি আরম্ভ হয় এইভাবে ওই ওই জায়গাকে নিচ্ছিন্ন করতে হবে কত বড় কত বড় কত বড় যান কত বড় দুজ দেওয়ালে ফেট লাগাই দেয় তারপরে দিয়ে গজালি মধ্যে মূর্তি পূজা গজালি মজালি পূজা একই কথা মূর্তি পূজা দর্গা পূজা দুর্গা পূজা একই কথা আমাদের প্রিয় নবী মহামর্মুস্তভা চলছে যদি একজন ব্যক্তি উলঙ্গ লুঙ্গি নাই কবরের মধ্যে লাইক দিবে আল্লাহাল তার কবরের জান্নাতের লাইক দিবে হাদিসে নাই অসহায় ব্যক্তির খবর নাই গরিবের খবর নাই আল্লাহ হয়ে গেল জান্নাত গরিবের খবর লস্কিনের খবর লিমার খবর লিদা মজবুত করো প্রতিবেশী কিল খবর লিদা মজবুত করো। তারপর তোমার নামাজ কামা আসবে ছড়ি বলছেন লাইসাল বিরলা আং তোমালা বনের খোলার বাড়ি ফুফুর বাড়ি আসানা নাই না মরি গেছে কোনো খবর আছে নাই না বন্ধ ফিলেন না আল্লাহ কে আত্মীয়দের খবর লো আত্মীয়দের খবর মেহমানদারে চাইছে খুব খুশি আসি কথা কেন তিন দিন থাকবেন আমার ভালো থাকবেন খাইবেন আছে আসে যে ব্যক্তি মানার হইতেসা সে যেন মেহমানের মেহমানদারি করে যেবিখাটিমানদার সে যেন মেহমানের মেহমানদারি করে কমপক্ষে তিন দিন কদিন বলেন তারপরে আঠক নাই যদি সে খাইতে চা খাইতে পারবে কিন্তু আর হক নাই তিন দিন বাড়িতে আর সে তোমার মনে কষ্ট এই কথা যেন বুঝতে না পারে বুঝতে না পারে মেহমান কাকার হলো। মেহমান বন্ধ ফিরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর গরিব নিজ কিনিস একটা টাকাও নাই এক টাকাও আত্মীয়দের পিছিয়ে একটা ফোনে কত আত্মীয় দেখবেন বোধ আত্মীয় বংশা বংশ আসিল বর্তমানে গেছে গরি মিলেছে খুঁজতে পারে না জামাতা জামাটা আছে কিন্তু গড়ে বাত স্মরণে খুঁজতে পারে না স্মরণে খুঁজতে পারে না হাদিসে আছে এমন এক ব্যক্তিকে যদি আপনে একসের সাই কিনে দেন এক বস্তায় চাল কিনে দেন আল্লাহ আপনাকে জান্নাতের ফল খাবাবে জান্নাতের ফল খাবাবে বৃহস্তর ফল খাবাবে গরিবের ফুসে খরচ করেন মিসকিনে ফুসে খরচ করেন জানাতের কাবার সোজা কথা একজন ইমানদার একজন ইমানদারকে দেখে সেরা ফিরে ফেলা চেহারা মলিন করি খেলা অথচ হাতি সে মধ্যে আসে ইমানদারের সাথে মহব্বত করি মোসাফা করলে অতীতের জীবনের জিন্দিগিরা গুণা সব আমার ভাইরা ভয় করিবেন না এত এত বেশি মগর মূল্য কিছু আসে নাই কথা বলে দিবেন হক কথা হক কথা দিবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাস্লাম কত বাদা কত বাদা। আমাদের নবী সামনে ছিল হকতা বলি দিছে আমাদের নবী কাল্লাফার হেফাজত করছেন তেষট্টি বছর হয়াত ইসলাম ধর্মকে পরিপূর্ণ দান করিয়া আল্লাহা ভক্তমতে নবীকে নিয়ে গেছেন কোন কাক হত্যা করতে পারছে পারে নাই আল্লাহা বলছেন নবী বিন আর দেব না আমি আপনাকে বললাম হকতা বলিতে আল্লাহ ইসলাম এভাবে উনি সামাজিকতা রক্ষা করছেন সমাজের মধ্যে গরিব থেকে মিষ্কিন থাকে এতিম থেকে অসহায় থাকে নবী এদের দিকে খেয়াল করছেন এবং নবীল বলছেন ব্যবস্থা করলেন এই কজ্জ আমি নবী জিম্মাদার বাইতুল মাল থেকে দেওয়া হবে জিজ্ঞাসা করতেন কোন কজ্জ ভাইবা বাইতুল মাল তৈরি হওয়ার আগে কোন কেউ মারা গেলে জিজ্ঞাসা করতেন কে কজ্জ ভাবে কেউ বলেছে হওয়া রাখবে কজ্জর ফসালা হওয়া ছাড়া আল্লাহ ইমান দারে রু কে লটকাই রাখবে আল্লাহ করেন আসে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে পথের মধ্যে গাছ চলাফিরে অসুবিধা সারা গাছটা পরিষ্কার করে দিছে পথটা পরিষ্কার করে দিচ্ছে গাছটা সরাইয়া এ ব্যক্তি মারা গেছে আল্লাহ বলছেন তুমি যে পথ পরিষ্কার করে দিলা জান্নাতের সমস্ত বাধা পরিষ্কার করি তোমাকে জান্নাত দিয়ে দিলাম যাও যাও আল্লা বললেন শুধু পথটা পরিষ্কার করিয়ে দেওয়ার কারণে জান্নাত পাইয়ে গেলেন আচ্ছা সহজে বুঝেন আমাদের নবুল আসলাম সমাজের আমাদের নবুল কাছে কাবরা যে। উনি যে যাবেন। ওরা আমাদের নবীকে মারতে চা আর আমাদের নবীলা তাদের মালো খাইতে রাজি নেই কেমন কথা ইটা কেমন কথা আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহসালাম এইভাবে সমাজ শান্তি কেমন হবে কটা হক হবে এটা আত্মীয় হোকবা না হোক আপনার ফাটি করুক বা না করুক আপনার দল করুক বা না করুক হক হবে কটা বলেন তো হক হবে ছয়টা আর ছটা হক যদি দেওয়া থাকে সমাজটা জাননাতে সমাজ হবে জানলাতে সমাজ হবে দেখতে যাও মারা গেলো নামাজটা করে দিয়ে আস এবং তুমি সেই ব্যক্তি জবাব দিবা আলহামদুলিল্লাহ বললে এবং তুমি সে ব্যক্তি সে ব্যক্তি মারা গেলে জানাতার নামাজটা করে দিয়ে আসবে এবং দেখা হইলেই সর্বপ্রথম আসসালাম আলাইকুম আহমতুল্লাহিখ বলবা পরে দোয়া হবে তারপর শেষ আমরা যারা পুরানো হাদেশের কথা বললাম শুনলাম সবাইকে আমল করার তিজ্ঞান করে দিয়ে আল্লাহ হ্যাঁ আল্লাহাক আমরা গুনাগার সীমিত আপনার আমাদের পরিবার পরিজন আমাদের দোয়া মুন কবুল করে নিয়েন আল্লাহ আপনার নবীর কথা বলেছি আমার কথা বলেছি এই মাহবিলকে পরকালে মুসিবতের সময় নাজাদের ইসলামী ক্যাট বিধান ঊনপঞ্চাশ আলু মসজিদ মার্কেট আন্দুকিল্লা চট্টগ্রাম ফোন ছয় দুই ছয়